বিসমিল্লাহ রহমান রহিমা আমাদের আমাদেরকে হৃদায়তের পথে পরিচালনা করছেন হৃদায়তের দিক থেকে তার আম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 প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য খরচ করে দিয়েছেন যদিও তারা বিভিন্ন দল মত তরিকা ইজম বিভিন্ন পদিক ক্ষতিগ্রস্ত করে তুলছে সেই আদর্শ দায়ী আদর্শ ইমাম যার আদর্শের বাস্তবায়ন করা আল্লাহ খরচ করে দিয়েছেন তার প্রতি সালাতাম আল্লাহ আল্লাহ মুহম্মদ আলা আল্লাহ আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গায়রুল্লাহর কাছে দোয়া করা গাইরুল্লাহার কাছে দোয়া করা্লাহ আল্লাহ ছাড়া যত কিছু আছে আল্লাহ ছাড়া যত কিছু আছে তার অন্তর্ভুক্ত হচ্ছে গাইরুল্লাহ আল্লাহ ছাড়া যত কিছু আছে সব কিছু গাইরুল্লাহর অন্তর্ভুক্ত সব কিছু ওর আগ গায়রুল্লাহর অন্তর্ভুক্ত হাদিস গায়রুল্লাহ অন্তর্ভুক্ত বাইতুল্লাহ গরুল্লাহর অন্তর্গুপ্ত আল্লাহর গায়রুল্লাহ অন্তর্ভুক্ত আল্লাহর কুর্সি অন্তর্ভুক্ত অন্তর্গুপ্ত জিবরিন আলহিম সাল্লা জাহরুল্লাহার অন্তর্ভুক্ত মিকাইল ইসরাফিল মালাকুল মহম্মদ সালাম সব গেরুল্লাহর অন্তর্গুপ্ত আকাশ সমূহ গেরুল্লাহর অন্তর্গুপ্ত गैरुल्लाभु आल्ला जास कुर गल्ला जाह छा जत कि आरोप তাদের কাছে জীবনের উন্নতি চাওয়া তাদের কাছে যে কোনো কিছু তলব করা প্রার্থনা করা শীতকের অন্তর্ভুক্ত হতো সবকিছু শীতকের অন্তর্গুক্ত কেন प्रत्येक गायरुल्लार सृष्टिकर्ता हम प्रत्येक गायरुल्ला हम एकम्रम आज गायर के सृष्टि करते गए गायरुल्लार सहायता गायरुल्ला के सृष्टि करते गो गुल्लाहार सहायता बिल्कुल सहायता नी কেউ আপনার সাথে সহযোগিতা করেনি কেন করেনি কারণ তিনি নেননি প্রয়োজন নেই প্রয়োজন ছিল না ছিলই না প্রয়োজন এই জন্য তিনি নেননি এমনটা নয় যে তিনি সহায়তা চেয়েছেন সে সহায়তা নি বিষয়টা এরকম না আমরা আমাদের কাছে আর একজন একজনের কাছে অনেক কিছুই সহায়তা চাই না সামর্থ্য থাকার পরেও করে না আরো অনেকে সহায়তা ছাড়া এমনিই চলে যাচ্ছে कारो सहायता चलते हैं कारो सहायता ना दुर्बलता नहीं कारो सहायता नृष्टि करार क्षेत्र अंशीदार क्यों नहीं এবং সৃষ্টির মালিক আনার ক্ষেত্রেও তার সাথে অংশীদার কেউ নেই করার পরে একটা শেয়ার ছেড়ে দিলাম ছেড়ে দিচ্ছে অনেকের আবার দরকারও নেই কিন্তু গল্প করার লোক পায় না কথা বলার লোক পায় না কেন একজন দরকার ক্যাপিটালের মাধ্যমে একজনকে শেয়ার ছেড়ে দিচ্ছে অনেকের বুদ্ধি বৃত্তির অভাব চালাতে পারছে না অর্থবিত্ত সবই আছে লোকজন না আল্লাহ সাথে এমনটাও করেনি এক তো সৃষ্টির সময় ছিলই না দ্বিতীয়ত পরবর্তীতেও কাউকে তিনি এর সাথে মালিকানায় যুক্তও না কাউকেই তিনি মালিকানায় যুক্ত করেননি জন্যই আকাশে এবং জমিনে আকাশ আর জমিনের মধ্যবর্তীতে যত কিছু আছে সব কিছুর একমাত্র মালিকানা হচ্ছে তার আকাশে জমিনে আকাশে যাচ্ছে জমিনে যাচ্ছে এবং এর মধ্যবর্তীতে যা আছে সব কিছুর ছত্র মালিকানা হচ্ছে তার ই মালিকানায় निस्टर अल्लाहधन नबी के दिए नबीर धन खजा के दिए नबी गे एख खाने बस बसे सब लुकडुकी बजाय না এমনটা নয় এমনটা নয় বরিশালের সাথে আল্লাহ সবকিছু আমাকে দিয়ে আল্লাহ এখন ঘুমাচ্ছে আল্লাহ খুব শান্তিতে আছে আল্লাহ এখন খুব শান্তিতে আছে খুব শান্তিতে আছে আল্লাহ এখন আল্লাহ সব দায় দায়িত্ব আমাকে দিয়ে দিছে আমি সবকিছু দেখতেছি আল্লাহ এখন খুব শান্তিতে আছে আল্লাহ এখন ঘুমাচ্ছে খাবার খাবো টাকা পয়সা নিয়ে খাবার দেবের চাকা গাল অবস্থা কুটুবের অবস্থা না না ফিস্টির ক্ষেত্রে কোনো মালিকা না ফিষ্টি করার পরে এ সাথে কোনো মালিকা না তো যাদের কিছুই নেই যাদের কিছুই নেই তারা তোমাকে কি দিতে পারে কি দিতে পারবে তারা তোমাকে এ মইনুদ্দিন সৃষ্টির সৃষ্টি করেনি শাহ জালাল সৃষ্টি করেনি শাহরান সৃষ্টি করেনি শাহ মাদম সৃষ্টি করেনি খানজালানি সৃষ্টি করেনি আব্দুল কাদের জিলানি সৃষ্টি করেনি সৈয়দ বদমী সৃষ্টি করেনি নবীর কোন মালাই তারা সৃষ্টি করেনি বরং সৃষ্টি করা হয়েছে তারা রিজিক দেয়নি বরং তাদেরকে রিজিক দেওয়া হয়েছে তারা কিছু আনতে জানেনি বরং তাদেরকে দেওয়া হয়েছে ওরা তোমাকে কি দিবে ওরা তোমাকে কি দিবে আরো বুঝাতে আমরা বুঝাতে পারি রাস্তায় এই যে প্রকিরটা দেখি আমরা রাস্তায় ফকিরা ধরে ফকির দেখবেন না চাইতে ওভার লোক মিরপুরের চাইতে গুলশান এলাকার ফকিরের ইনকাম বেশি তারা বড় লোক বেশি কোনোদিন দেখবেন না মিরপুরের কোন ফকির গিয়ে গুলশানের ফকিরের কাছে যাচ্ছে দে বাবা ফকির ফকিরের কাছে চায় না কিন্তু এই যে অগ্রবেশী ফকির গুলো উলঙ্গ ফকিরের কাছে গিয়ে চায় ডাস্টবিনের পাশে বসে আছে তার কাছে চায় লেকা ফকির গুলো কাছে যায় ও যা ওর কাছে চাচ্ছে কি যে চাচ্ছে আর ও যে যদি দেয় ও কি দিবে ও যা যাতে বের করে রেখেছে ও কি দিবে দিবে ডাক্তার কি দিতে পারবে না मानुष के अल्लाह सम्बोधन तुम्हारा मीरपुर फकर गुलशान फिर अमेरिका फक मदिनार फिर इंडिया नबी फकसुतु अबाल जो जा सब फिर हम फकर आपने फकिर देखिए আমি আপনি তার প্রশংসা করি আর না করি তার কোনোটা কমবেও না তার কোনোটা বাড়বেও না প্রশংসা করলে বেড়ে যাবে না করলে কমবে না আমাদের তো প্রশংসা করলে আমাদের সব তো একটু বাড়ে করলেই থাকতে পারে बेशे, ते एक का से मस्जिद क्यों प्रशंसा करुक चाहिए सब प्रशंसित धनी केम धनी जा একটা দেশ একটা মানুষ আপনাকে কত বিলাতে পারে মানুষ তো সামান্য কিছু একটা দেশ ও যদি বিলিয়ে দেয় পর আগে দেশটা দেখলাম না আর্জেন্টিনা নিতে চাচ্ছে না দেউলিয়া হয়ে গিয়েছে তোমরা আল্লাহর কাছে ফকির মালা এখনো কোসাইয়া যে কোন কিছুকেই সৃষ্টি করতে পারে না অহমাকুন বরং তাদেরকেই সৃষ্টি করা হয়েছে বরং তাদেরকেই সৃষ্টি করা হয়েছে যাদেরকে সৃষ্টি করা হয়েছে যে নিজে নিজের একটা চোখ আনতে পারেনি যে নিজে নিজের দবানকে আনতে পারেনি যে নিজে নিজের হাত কে আনতে পারেনি যে নিজে নিজের কিডনি আনতে পারেনি যে নিজে আমার সাথে আমার সুস্ত্রীর যাদেরকে শরিক করছো তারা নিজেরা নিজেদের কোন কল্যাণ করতে পারে না করতে পারে কল্যাণ করতে পারে কেন আল্লা তুল ওয়া তালা বলছেন যে এদের কাছে চাচ্ছ এদের কাছে তোমরা যাচ্ছ কেন চাচ্ছ এদের কাছে কেন এদের কাছে কেন আল্লাহ তোমরা আল্লাহকে ছেড়ে দিয়ে যার কাছে চাচ্ছ যার কাছে আরাধনা করছো যার কাছে প্রার্থনা করছো যাকে দাতা হিসেবে মনে করছো দাতার তো অভাব নেই একজন আছে রিজিক আমাদের দেশের फरीदपुरी फकिन फुरी नहीं फकिन ओवरलोडपुरीदादी युवक युवती स्त्री दान कर गोस्तमी जदिखने वाइजित गोस्तम कोबर तबर कि শূন্যের উপর হয়েছে বাইজি জীবনে এই রাজে আসেন দেখবেন পড়াশুন গাছ আছে ওই গাছের মধ্যে যুবতীরা গিয়ে সুতা লাল লাল সুতা বাচ্ছে আর ওই গাছটার সামনে গিয়ে গাছটাকে গিয়ে চুমু খাচ্ছে কেউ জড়িয়ে ধরছে ভালো একটা স্বামী চায় হ্যান্ডপাম্প স্বামী শাহজালালের বাবা এদেশে ক্ষমতার বন্টন করে দেখেন না রাজনৈতিক দলগুলোর নির্বাচনের আগে সবকে হুম খেয়ে পড়ে ওইখান থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয় আর বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিশ্বাস আছে জন্য দক্ষিণ অঞ্চলের জন্য ক্ষমতার বন্টন করে হচ্ছে খানজান বাবা ওই অঞ্চলের মানুষগুলো সব নির্বাচন করে যে চেয়ারম্যান ইলেকশনও করে সে ওইখানে গিয়ে ঢু দিয়ে আসে ওইখানে গিয়ে কিছু দিয়ে আসে ওইখানে গিয়ে দিয়ে আসবে ক্ষমতার বন্টনকারী হচ্ছে এরা এই দুজন বাংলাদেশের এই জন্য নির্বাচনের পরে যারা জয়লাভ করে ওইখানে গিয়ে আগে কুলমালা তারা গিয়ে এসে তারপরে এসে তারা শপথ পাঠ করে বঙ্গভবনে জি ক্ষমতার বন্টনকারী হচ্ছে এরা দেশে নতুন করে বৃষ্টি ডাতা হচ্ছে বাগের বাবা হ্যাঁ ওর মুড়িদের সাথে কথা বলে দেখবেন বাবা যখন বৃষ্টি চাইবে তখন বৃষ্টি হবে এছাড়া বৃষ্টি হবে না ये तो दादजाल दादजाल क्या कि आगे दादजाल आकाश के बोल बिस्टिंग और, और बाबा जेदी चाय से दिन चाद उठे जेदी चायना चाद उठे ना एस एक आगे रोजा एकदिन पर रोजा हो त्रिस्टा रोजा पालन कर আর একদিন পরে নতুন করে কিছুদিন আগে এক বাবা হয়েছে একদম উলঙ্গ আমাদের একজন মন্ত্রী মহোদয় নাম নিলাম না আমি তিনি নির্বাচিত হওয়ার আগেও সেখানে গিয়েছেন একজন মহিলা আর বীর হচ্ছে একজন উলঙ্গ ওর কাছে গিয়েছেন যাওয়ার পরে আলোচনা করে এসেছে নির্বাচনের পরেও তার কাছে গিয়েছে পরবর্তীতে তিনি মন যাওয়ার পরে একটা মহিলা একটা উলঙ্গ বেকার কি করে দরকার আল্লাহ ওদেরকে হৃদায়ত দান করেন আল্লাহ ওদেরকে হৃদায়ত দান করেন হৃদায়ত দান করেন আসলে ঘৃণা করে কি হবে ঘৃণা তো করতেই হবে কাকের এবং মসরিদদেরকে শিখ মুসরিদকে ঘৃণা করতেই হবে পাশাপাশি হৃদয়তের দোয়াও করতে হবে আমসা রুকম তারা হচ্ছে তোমাদের মতোই দাস তারা হচ্ছে তোমাদের মতোই দাস যার কাছে গিয়ে চাও দেশি বাবারা ব্যর্থ হলে তখন বিদেশি বাবা দেশি বাবা ব্যর্থ হয়ে গেলে তখন বিদেশি বাবা সোজা চলে যাবে পাশের দেশে ওই বাবা যদি ব্যর্থ হয় তখন চলে যাবে হচ্ছে ইরাকের বাবার কাছে আর ওই বাবা এতই বেশি গিয়েছে ওর উপরে এত বম্ডিং হলো ওর কবরটাকে পর্যন্ত রক্ষা করতে পারলো না কিন্তু সারা পৃথিবীতে সবকিছু দাতা হিসাবে বন্টন করেই দাঁত আছে গাউতোরা যখন সব বন্টন করে যাচ্ছে সবাইকে যেতে কিন্তু নিজের চাকরি পাচ্ছে না ওই বাবা যদি ব্যর্থ হয় তাহলে এক বাবা আছে ব্যর্থ হলে আরেক বাবা এক বাবা ব্যর্থ হলে আরেক বাবার কাছে যাচ্ছে কারা যাচ্ছে এই নামধারী ভৌগোলিক মুসলিম গুলো ভূগোলবিদদের দৃষ্টিতে যারা মুসলিম তারা এই কাজগুলো করে বেড়াচ্ছে যারা সালাদও আদায় করে যারা সিয়াম ও পালন করে যারা হজও করে যারা কোরবানিও করে সবকিছু করে তারা করে বেড়াচ্ছে না বলো তাদেরকে ডেকে যে সারা দেড়া দেয় সারা দে তাদেরকে ডাকো তোমরা ডেকে বলো যে সারা দাও সারা দাও তোমরা সত্যবাদী হয়ে থাকো যদি হয়ে থাকো দাও না সারা দিকে আল্লাহ বলছেন খুব করে আল্লাহ তাও সহিত শিখাচ্ছেন মানুষকে তাও সহিত শিখাচ্ছেন আল্লাহমিকা তারা ধরে আমলাহম আজান ইয়ে নিয়হা তাদের কি কান নেই যে কান দিয়ে তারা শুনে নবী তুমি বলে দাও যে তোমরা ডাকো তোমাদের শরীরদেরকে ওরা তো এই কানটা সৃষ্টি করতে পারেনি ওরা তো এই পা সৃষ্টি করতে পারেনি ওরা এই হাতটাকে সৃষ্টি করতে পারেনি তাদেরকে হাত নেই পা নেই কান নেই তুমি তাদেরকে বলো যে ডাক্তার তোমাকে আল্লাহ আল্লাহ আল্লাহ সুল তারা মানুষকে আহ্বান করে বলছেন একটা উপমা দিচ্ছি একটা উপমা একটা উদাহরণ কানটা খুলে তোমরা শুনো কি সেটা আল্লাহকে ছেড়ে তোমরা যাদের কাছে চাও যে গাউসের কাছে ও কুতুবের কাছে যার কাছে তোমরা যার কাছে যে এলাকারই হোক দুজিস এই সবগুলো গাউস কুতুব আব্দাল এইটা ওইটা সেটা সারা পৃথিবীর সব গাইরুল্লাহ একটা মাখিকে সৃষ্টি করতে পারবে না হা পৃথিবীর সব গাইড মিলে একটা মাছিকে বাংলাদেশের বিজ্ঞানী ফেল হলে ইন্ডিয়ারটা চলে ইন্ডিয়ারটা ফেল হলে চলে চায়নারটা ফেল হলে চলে রাশিয়ারটা ফেল হলে আমেরিকারটা চলে ওইটাও ফেল হয়ে গেলে ইসরায়েলের চলে সব বিজ্ঞানীদেরকে গিয়ে একটা চ্যালেঞ্জ দিয়ে দেন যে একটা মাছি তৈরি করে দে এরকম মাছি নাই এক লক্ষ দুটা মোলা বস্তা মা সবগুলো গাই কে তুমি বলো যে একটা মাছি কে তৈরি করে দাও মাছের দাম কত টাকায় বেঁচবে এক পয়সা দিয়ে কেউ কিনবে কিউ কিনবে না কারণ ওটা যেখানে থাকবে সেখানে রৌপালাই ছড়াবে ওগুলোকে মারার জন্য ওই যে কামান ব্যবহার করতেছে সিটি কর্পোরেশন মাছি আর মশা মারো মশা মারার কামান মাছি মারার কামান दस टन मिले एक टाइम बिताबे ना एक पसाय बीता को देखा जाए फेर बिक्री करते क्यों जी एम करके पोला पान छोटान ढिल मार देगल मूल्य हीन एक प्राणी जार मूल्य मानुष को मूल्य नहीं আল্লাহ বলছে লাইয়াক লুকু যুবা বা নোলাবিটা মা তারা সবাই মিলে এই সব গাইগুল্লা মিলে একটা মাসিকে দৃষ্টি করতে পারবে না সব গাইমুল্লাহ মিলে এই গাইগুল্লার মধ্যে বীর আছে খাজা আছে এই আছে সেই আছে বিজ্ঞানী আছে সবাই আছে সব ইন্ডাস্ট্রি কোন ইন্ডাস্ট্রি আছে মাসিকন্ডাস্ট্রি কোনটা আছে লাইয়াক লুকুজুবা বা এগুলো একটা চ্যালেঞ্জ আল্লাহ পক্ষ থেকে দ্বিতীয় চ্যালেঞ্জ माँची तो सृष्टि करते एक कैश ट कैटुक भाग खाए भात पुरो एक मतटुकु खाए देखते पे बसे और चुट्टी के चले जाए छोटा चुट्टी चैलेंज तुम्हारे माची तुम्हारे खाद्य मध्य चुट्टी भिजिए नहीं चले गए एक खुले गलो तुम्हारे चूरी कर तुम्हारे जो क्षमता था के सब गो गई मुख्य तुम चुरी ग्ला हायर देर कथा तुम संपदा दूर कथा तुम्सा देर कथा वो तो एक मछी के तैरी करते सबाई मिले एकको नाई सबा मिले पड़े ना और मदि एक चले जाए এই এতটুকু ফিরিয়ে আনার ক্ষমতাও এদের সবার মধ্যে কারণে সবাই বলে এই এত খাবার ফিরিয়ে আনতে পারবে না যদি কিছু নিয়ে যায় সেখান থেকে প্রত্যাবর্তন করে আনার মতো ক্ষমতা কারণ কেউ পারবে না ওইখান থেকে যতটুকুতে ফিরিয়ে দেবে আল্লাহ বলেছেন দলিব डा चाहते चावी मालयिल आजम सेण्डाराओ सब दुरबल उभये एकदम कोमत যে ডাকে এবং যাকে ডাকা হয় যে চায় এবং যার কাছে চাওয়া হয় উভয় হচ্ছে একদম দুর্বল কিচ্ছু নিয়ে আইদা আদুল কোনো হচ্ছে তোমার মতই মানুষ এক ফকির যেমন আর এক ফকিরের কাছে ভিক্ষা চায় না অতএব একটাকে আমি দাস বানিয়েছি ওগুলোকে দাস বানিয়েছি এক দাস কি করে আর এক দাস দিয়ে দেয় আরেকটা দাসকে কি করে দেয় কোনো দিন দিতে পারবে না কখনো সম্ভব নয় সম্ভবই না তাই আল্লাহ লাহ তোমরা আল্লাহকে ছেড়ে দিয়ে কারো কাছে দোয়া করো না কারো কাছে তোমরা দোয়া করো না আল্লাহকে ছেড়ে কেন মালায় তারা তোমার কোনো কল্যাণও করতে পারে না তারা তোমার কোনো অকল্যাণও করতে পারবে না না কোনো কল্যাণ করতে পারবে না কোন অকল্যান করতে পারবে না দেখো, একদম হয়ে যাবে আল্লাহ আরো ব্যাখ্যা দিয়ে বলছেন তাহলে এরা যে তোমার কোন কল্যাণ অকল্যাণ করতে পারে না কেন পৃথিবীর কোন বিজ্ঞানী সুনামিকে ঠেকিয়ে রাখতে পারল আল্লাহ যখন ভূমিকম্প দিতে চাচ্ছেন ভূমিকম্প দিতে চাইলেন কোন বিজ্ঞানী আছে ভূমিকম্পকে ঠেকিয়ে রাখতে পেরেছে কে পেরেছে आल्ला जो चाहें एक उल्टे दीते कह पाल आल्ला जो चाहें एक दिए भाषी दीते कह पालो प्लावन थे ठेकाजुक्ति पैसा क्या रमदनेशाल क्षमताधारी अमेरिका खाली आबाद एक बार्ता दिए झड़ो हवा आसते से हमेशा পুরো আমেরিকা ব্যাপী রেড অ্যালার্টিন তাহলে কেউ সেই অকল্যাণ থেকে তোমাকে রেহাই দিতে পারবে না সেই কল্যাণকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না কেউ ঠেকিয়ে রাখতে পারবে না কেউ পারবেই না সেই কল্যাণকে ঠেকিয়ে রাখতে কারো দ্বারা এটা সম্ভব নয় কোনদিন সম্ভব নয় কারো দ্বারা এই দোয়া হচ্ছে দুই প্রকার দোয়া কয় প্রকার দুই প্রকার দুই প্রকার হচ্ছে দোয়া একটা হচ্ছে সোজা চাওয়ার দোয়া চাচ্ছি সোজা চাচ্ছি আল্লাহ তুমি এটা দাও আল্লাহ তুমি সেটা দাও আল্লাহ তুমি এই করো আল্লাহ তুমি সে করো সোজা চাচ্ছি দোয়া হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সোজা আরাধনা করা সোজা চাওয়া আল্লাহর কাছে যেমন চায় মাতলুকের কাছেও ঠিক তেমন চায় আল্লাহর কাছে গিয়ে চায় খাজার কাছেও গিয়ে চায় রে খাজার খাজার দরবারে গেলেও ফিরে আসে না আল্লাহ থেকে খালিয়াতে ফিরে আসবে কিন্তু সোজা চাওয়া এটা হচ্ছে একটা দোয়া দ্বিতীয়ত এবারতে দোয়া দুই নম্বর আবাদতে দোয়া এবাদতে দোয়া মানে মুসলিমদের যতগুলো এবাদত আছে ও সালাদ করছে সালাত একটা দোয়া ও দ্বিতীয় করছে এটা একটা দোয়া ও শেষদা করছে এটা একটা দোয়া ও রুকু করছে এটা একটা দোয়া ওয়াম করছে দোয়ার এই যত প্রকার আইবাদল দেখছে ওগুলো হচ্ছে দোয়া প্রত্যেকটা দোয়াই হচ্ছে আই প্রত্যেকটা দোয়াই এই দুইটাই গায়াল এখন চলে গিয়েছে দুইটাই চলে গিয়েছে মরা পেটিনের কবরের কাছে গরুর মালা দেয় জীবিত অবস্থা গিয়ে গোলাপ ফল দেয় ও নিচে থেকে টানে আসে তাই না গোলাপের গান টানে আর গুজুর হলে ওখানে আবার গোলাপ পানি শুকা যায় আর ও তো নিজে এখন শুনতে পায় ওখানে মাইকও লাগায় যেহান মাইক গুলো আর সেই দোয়ার ইমাম হচ্ছে মহিলারা সেই দোয়ার ইমাম হচ্ছে মাঝখানে ওই মহিলা হজরত দোয়া করতেছে গিয়ে দাঁড়িয়েছে পিছনে আমিন আমিন বলে মহিলা সাহেব উনি আমিন বলে चावर से पीड़े दरबार ना मजारे गिरिज गाँचे चोट मुझते मुझते बेर चले कानी देखें ना दो এবং বাদতের যতগুলো দোয়া আছে সবগুলো তার কাছেই করো ও আবুদু এবং তারই এবার করো ওয়স্কুর সুক্রিয়া আদায় করতে চাচ্ছ তারই শুক্রিয়া হাজার কথা বলতে যেও না গাঁজার কথা বলতে যেও না অবশ্যই আমি বৃদ্ধি করে দিব তোমাদের রিজিক কে অবশ্যই তোমাদের দৌলতকে আমি বৃদ্ধি করে দিবো অবশ্যই তোমাদের সবকিছুকে আমি বৃদ্ধি করে দিব রিজিক বলতে আমরা কি বুঝি খালি হুজুরা রিজিক বলতে কি বুঝে আজকাল তো গরু বসতে ভালো মানুষ রিজিক বলতে এখন শুধু খাদ্য বুঝতেছে না খাদ্যটাই শুধু রিজিক না আপনার সন্তান আপনার রিজিক ভালো কাপড় পরেছেন রিজিক আপনার বাড়িতে আপনার রিজিক আপনার চাকরিতে আপনার রিজিক चाह तुम अल्लाहर का सबकुप्त सबकिल्लासे তার কাছে তারই এবাদত করবে আর তারই শুক্রিয়া করবে না চলবে না আল্লাহ আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কাউকে ডাকে অথবা আল্লাহর সাথে সাথে অন্য কাউকে ডাকে আল্লাহর কাছেও চায় ওর কাছেও চায় অথবা আল্লাহকে ছেড়ে দিয়েছে অন্য কারো কাছে যাচ্ছে আল্লাহর কাছে সাথে আরেকজন আল্লাহ সম্মান করে নিয়েছে অথবা আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যের কারো কাছে যাচ্ছে আল্লাহ বলছেন যে বড় বুমরা আর কে আছে যে তার ডাকে কে আমা পর্যন্ত সারা দিবে না খাজাকে গিয়ে ডাকে মাইক দিয়ে ডাকেন আমেরিকা থেকে মাইক কিনে আনেন খুব পাওয়ারফুল ভলিও মালা এনে কবরের মধ্যে করে দিয়ে বলেন যে বাবা উঠ কথা বল দেখেন ও কি বলে ডাকেন সারা পৃথিবীর সবগুলো ডাকতে থাকলে ও সারা দিবে না নদী সারা দিবে না তাই না নবী সারা দেয় নবী দেয় না দেয় না নবী সারা হ্যাঁ খালি সালামের জবাব না তবলিগের হজরতদেরকে রুটি খাওয়ান रुटी खादे विचार कर दें कारोरे जुलूम हो रसुलर दरबारे गलतुल्लाम कर चटकाना मेरे मदिनार एक मुआवजी मेरे जुलूम करा मेरे से कबर का विचार दिए रसुलिर जुलूम कर चटकाना मेरे सेचार चीखने घूमिए गेसे रेल से রসুলের কবর এটা রসুল কবর থেকে উঠে দিয়েছে এক চটকানা চটকানা কেউ মরেছে তাহলে রসুল জুলুম করল না আল্লাহ বলছেন চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত থাপ্পরের বদলে থাপ্পর থাপ্পরের বদলে যদি মৃত্যু হয় তাহলে তো রসুল জুলম করে এখন তো রসুলকে আবার কাটুয়া দাওয়া বিচারে ও গিয়ে বিচার দিল রসুল আমার উপরে চটকানা হয়েছে রসুল ওটা তো ইনসাফ করার কথা কারণ তারটাই বেশি ইনসাফ পৃথিবীতে কেউ নেই রসুল এমন এক চটকানা মারলো মরেই গেল এখন যে আমি মরে গেলো ওর আজকে স্বজন এখন রসুলের বিরুদ্ধে বিচার দায়ের দাঁড় করায় দাঁড় করলে এখন কি হবে রসুলকে তেমন একটুখানি আমার উপরে দয়া করেন এই যখন কিনা তার কাছে দয়া চাওয়া হলো শিখটা করলো দয়া তো চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে রসুলের কাছে যখন দয়া চাওয়া হয়েছে এখন তো গদ গল রসুল বলছে ওয়ালাই আরে অনেক দূর থেকে এসে আমার কাছে মে তোর সালামের জবাব কি করে তৈরি লোহার না হলে রসুলের হাত বেরোলো কি করে মাটির নিচ থেকে হাত কি করে মাটির নিচ থেকে তিন হাত মাটির নিচে ওনার হাত লম্বা কত তিন হাত আর মাটির ওই যে পুর আরো এক হাত তারপরে শুয়ে আছেন অতটা পাঁচ হাত লম্বা হতে হবে হাত টুকুই পাঁচ হাত মানে হচ্ছে আড়াই গড়াই গজ লম্বা হাত তারপরে এই হাতটা দিয়ে আপনি মাটি খুঁড়ে কত করতে পারবেন বড় একটু খানি এই এতটুকু এর চাইতে নিচে ডিপে যেতে পারে আপনাকে কোদাল লাগবে সাবর লাগবে এই লাগবে লাগবে আর যখন আপনাকে চাপা দিয়ে দিয়েছে একবারে পুরো করে দিয়েছে নিচে থেকে যখন আপনি উঠাবেন এটা তো ক্যারেন ছাড়া সম্ভব না এই হাতটা হচ্ছে ক্যারেন আর যদি রোবট হয়ে থাকে তাহলে তো আরো ভালো আমাদের সৌভাগ্য আমাদের দেশের প্রধান সাইকুল আছে যে সর্বপ্রথম বোখারিকে অনুবাদ করছেন অনুবাদ করে অনুবাদের কপি নিয়ে গিয়ে রতুলের কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করে বলছেন জিয়া রতুল্লাহ আপনি আমার টাকে কবুল করেন খেদম কি কবুল করেন আমার কথা না তার ওই বোকারীর চলে যায় গিয়ে মানপত্র পেশ করে যে আমার এই লেখাটার মধ্যে এই এই আছে এই আছে আপনারা দেখেন এটাকে কিনবেন হুল টুল হলে আমাকে আবার সূর্য দিবেন উনি অনুবাদ করে রতুলের কবরের কাছে গিয়ে চলে গিয়েছে যে সে কি কবিতা পড়ছে কি কি কবিতা পড়েছে তার আবার একটা কিতাব দেখ করছে মদিনা টানে একদিন এই যে এক নম্বরে আগে গিয়ে গুলো গাঁজা খেয়ে চোখ উল্টে পাল্ডা যাচ্ছে গাজা মাজা খেয়ে ওই সারেন ধরে ইয়ে করতেছে মদিনা যাবো কেমন এ বাবা মদিনা যাব কেমন এ খেয়ে মেয়ে এইরকম হয়ে উঠছে না মেয়ে গিয়ে ওর চুলটাকে ধরছি তুই মদিনা যে কি তো ধরো বেশি করে খা আরো খা মদিনা কি করবে না ওইখানে গিয়ে বলছে যে রসুল আপনার কাছে এসেছি ক্ষমা ভিক্ষা চাইবে ও বোকারীর অনুবাদ কবি লিখেছে ওর জীবনটাই ব্যাচ বোখারের অনুবাদটাই অর্জুন ব্যর্থ প্রধান সাইকোলজি তাকে পঞ্চাশ বান্ন রেশমি চাদর পরে তুমি কবর থেকে মাথা উঠাও শেষ তুলো আমাদের এই পাপি তাপি গুলোকে তুমি ক্ষমা করাও ইয়া রসুল্লাহ আমরা তো অত্যাচারিত হতে হতে শেষ হয়ে যাচ্ছি আমরা আর কত কাল অত্যাচার সহ্য করবোলা করে দেন দেখো তার আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করে অন্য কাউকে আহ্বান করে মাল্লা পর্যন্ত সারা দিতে পারবে না शारी एक के से के दुआ करते सजाला कहे क्षमता रसुलना कहे रुटी चेहसे रुटी खाओ लोके शयान बाप खाइए शयान बाप रुटी खाइए रसुल खा खा, रुटी खाव रिजिक दरकार आल्ला रिजिक चाहिए रविर चाहिए कथभ्रस्त आ করে তারা তাদের ডাকের ব্যাপারে একদম গাফেল জানেই না অজ্ঞ কোন খবরই নাই তাদের কাছে এতো দুনিয়ার অবস্থা আসরের অবস্থা কি হবে পরে বলছেন জমা করা হবে উভয় শত্রু হয়ে যাবে সাজাহের কাছে ক্ষমতা চাচ্ছ যারা চেয়েছে আর উভয় শত্রু কারণ আল্লাহ দাঁড় করাবেন উভয়কে দাঁড় করাবেন করবেন সাহজাহকে বলবেন কেন তোর ইবাদত করা হয়েছিল এদেরকে বলবে কেন তোরা করেছিল এরা বলবে আমরা চাইতাম ও বললো চাল্লাহ আমি নিষেধ করেছিলাম আমি জানি না এ ব্যাপারে আমি মরা পরে ওরা আমার কাছে কি করেছে আমি জানি না রসুলের কাছে গিয়ে যারা এখন চাচ্ছে মানপত্র পেশ করছে এই করছে সে করছে দেয়ার মতো তিনি আল্লাহ রসুল তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে আপিল করবেন মামলা করবেন তাদের বিরুদ্ধে চাল্লা আমি জানি না ওরা আমাকে কেন এইভাবে ভাড়াবাড়ি করলো নিযুক্ত দেওয়ার মানুষ ছিল তুমি আমি তোমার কাছে চাইতাম না আমি তোমার কাছে এসে চাইতাম সব কিছু তোমার কাছে চাইতাম ওরা কেন আমার কবরের কাছে এসে চাইলো বিরুদ্ধে মামলা করবে শত্রু হয়ে যাবে আমি তো জানি না তুমি জানো আল্লাহ তুমি খুব ভালো করে জানো যে আমি কোনো এদেরকে এই নির্দেশ করিনি যে যাদের যাতে যতগুলো মাজার হয়েছে এবারও চলছে প্রত্যেকে দাঁড়াবে দাঁড়িয়ে বলবে আল্লাহ আমি জানি না এরা কি করেছিল তার এবার করবা কেন মানুষের ইবাদত করা হলো কেন গায়ুন রেবাদত করা হলো কেন গায়ুন রেবাদত করা হলো কাকরিন আল্লাহ তুবান মুখামুখি হয় মুখামুখি হওয়ার পরে সে যখন ডাকে তখন তার ডাকে কে সাড়া দেয় কে সারা দেয় আল মুপদ গ্রস্ত ইরা দা যখন সে ডাকে দোয়া করে বিপদে পড়ে গিয়েছে সেই অবস্থায় কে ছাড়া দেয় কে জবাব দেয় কে ব্যক্তির থেকে বিপদ গুলোকে রেহাই দেয়াল আহ বলছেন তিনি তো তোমাদেরকে জমিনে শিলাপ দান করেছিলেন তিনি তো প্রতিনিধিত্ব করতে বাকিয়েছিলেন তোমাদেরকে আল্লাহর সাথে কি আর কোন ইলাহ আছে আর কি কেউ আছে ইলাহ হিসাবে কেউ দোয়া পাওয়ার অধিকারী আর কেউ আছে রিজিক কাছে করা হয় আল্লাহ ছাড়া কি আর আর কেউ আছে আছে যা সুক্রিয়া আদায় করা হবে আল্লাহ আল্লাহর সাথে কি আর কোন ইল্ আছে কালিলাম্মার কারণ যতই ওয়াদ করি যতই নতিয় করি অল্প সংখ্যক মানুষের কানে ওয়াদ খুঁজে অধিকাংশ রয়েছে কেনা কালিলাম্মা দাদার কারণ বেকার এই করে করার পরে না কিন্তু আঁকাবিল থেকে এটা প্রমাণিত আঁকা বীররা এটা করে গিয়েছেন আমাদের বড়রা এটা করে গিয়েছেন বুজুর্গের থেকে এটা প্রমাণিত প্রমাণিত কথা বিপদগ্রস্ত ব্যক্তিদের বিপদে পড়ে যে ডাকে সেই অবস্থায় কে সারা দেয় মক্কার মুশ্রিকদের একটা সিস্টেম ছিল যখন কঠিন বিপদে পড়তো বিপদে পড়ার পরে তারা তাদের দেব দেবীগুলোকে ডাকা শুরু করতো ডাকতো লাথ এ লাথ তুই আমাকে বাঁচা তুই আমাকে বাঁচা লাথ আর বাঁচাতে বাঁচাতে না তখন লাথকে লাথি মেরে ফেলে দিতো এ অজদা এ অজদা আমাকে বাঁচা অজদা বাঁচাতে পারছে না ওকে ফেলে দিত মানাস এইভাবে একটা একটা একটা একটা করে ডাকতো যখন কোনটাই সারা দিচ্ছে না সবগুলোকে ফেলে দিত সবগুলোকে ফেলে দিতাম বর্ণনা করছেন আরো সাগর দিয়ে যাচ্ছিল যাওয়া অবস্থায় কঠিন বিপদের মুখামুখি হয়ে যায় ঝড় এসে পড়ে সাগরের উপরে ঝড় আসছে ঝড় চলছে সেই অবস্থায় আমরা বাঁচার আর কোনো পথ দেখলাম না পরে ঘরে প্রতি বাঁচছে আমরা সব কিছু থেকে একদম একদম নিরুৎসাহিত হয়ে গেলাম দেখছে ঝড়ের গতি কমছে না তখন বলছে ইয়া রবিহ হে মোহাম্মদ রব আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও এই যখন বলছে মক্কাল মুশ্রিক তখন ঝড়টা কমে গেল বলছে আমরা নিরাপদে আমরা পাড়ে চলে গেলাম নিরাপদে পাড়ে চলে গেলাম নিরাপদে যখন পাড়ে চলে গিয়েছে পাড়ে চলে যাওয়ার পরে আবার ওই কুট্টার ল্যাস মতো দাদার যায় রাকিবু বাড়িতে উদ্দিন যখন তারা ফাইজা রাকিবু যখন তারা আরোহন করলো ফিলফুল কি নৌকার উপরে দা উল্লাহ তারা আল্লাহকে ডাকলো মুখুল ইসলিন আমরা যখন পাড়ে চলে আসলাম তখন আমার সাথী সঙ্গীরা সবগুলো আবার সিরিপ করে ফেললো কিন্তু আমি সিরিফ থেকে বেঁচে থাকলাম বলছে যে না আমাকে বাঁচাতে পারেনি মোহাম্মদের রবি যখন আমাকে বাঁচিয়েছে अच्छा पालिया क्या सोचे अल्लाह मुस्लिम देमान होते जो बड़ विपद तबा जत कठिन विपद तठिन लेंटा का बड़ा विपद अल्लाह के चलो ভাই এতদিন চিকিৎসা করলাম ডাক্তার কবিরাজ কোনোটাই বাকি আছে নাই মাদ্রাসা মসজিদ দোয়া করাতে করা খতম করাতে পড়াতে অবস্থা খারাপ সর্বশেষ যখন আমরা এখানে আসলাম না একদম একদম একদম ওই যে এই ভাইটাতে আমরা ওই দিন কিশোরগঞ্জে গেলাম একটা কাজে গেছিলাম একটা বাপসার গোলা থেকে তাবিফুল্লাহ আমি মাতৃ ভাই খোলার পরেই তার পাঁচ মিনিটের মাথায় এসে উপস্থিত এসে কি গরম কেরাই খুলছে দাবি হচ্ছে আমরা খুলছি কিল্লিঘায় খুলছেন আপনারা এটা পোলার সিঁড়ি আপনি কইলে সিঁড়ি করবো না এইটা আমার পোলারে বাঁচায় রাখতেছে এইটা আমার পোলারে বাঁচায় রাখতেছে আপনি জানোই জানোই ডাক্তার কবিরাজ কোনোটাই বাদ রাখছি না আমার খোলা মহিলা যায় যায় রাতে বেলায় দম বন্ধ হয়ে যায় যায় শেষ পর্যন্ত এই তাবিজাতে আমার লোক আমার খোলাটা ভালো হয়ে গেল আল্লাই ভালো করার মালিক আল্লাহ ভালো করার মালিক কিন্তু এই তাবিজটা আমার সোনার ভালো না কত কিছু হলো শেষ পর্যন্ত যত বড় বিপদ তত বড় খাদা যত বড় বিপদ তত বড় খাদা যত বড় বিপদ তত বড় তাবিজ যত বড় বিপদ তত বড় দেখেন না কঠিন বিপদে পড়ে ভারত থেকে গিয়ে রসুলের কাছে যে তারা আপনি দয়া করেন আল্লাহ আল্লাহাম একদিন এক মসরিদ কে ডেকে জিজ্ঞেস করছেন জিজ্ঞেস করছেন এই তুমি কয়জন ইলাহের ইবাদত করো বলো তো কয়জন মামুদের ইবাদত করো সাতটা মা বুজেব হ্যাঁ এইগুলো কোথায় কোথায় এই জমিনে একটা হচ্ছে তখন এই যে গাঁক সুতর সব বললো এটা এটা দেয় ওইটা ওটা দেয় ওটা ওইটা দেয় দেয় ও তারপর আকাশের করে বলে এই ছয়টা যখন ব্যর্থ হয়ে যায় তখন আমি সবচেয়ে ওইটার কাছে তখন ওইটা আমাকে এই সবগুলো থেকে নিশ্চিত দেয় ওইটাই আমাকে সবকিছু দান করে ছয়টা যখন ব্যর্থ তখন বিশ্বাস এটা উপর একটা আল্লাহ হাসির কথা না এগুলো ইসলাম হিসাবে আসলে আমাদের খেপে গড়ছে এগুলোই ইসলাম হিসাবে চেয়ে বসেছে আর আমাদের আলেগুলো দাওয়াত দেওয়ার সিস্টেম যাবে না দাওয়াতের বিষয়বস্তু নাকি খুঁজে পায় না যে কোথ থেকে শুরু করব আলেগুলো মারা দেখা করে আমাদের সাথে সাক্ষাৎ করে সাক্ষাৎ করে বলছে যে ভাই কোন দিক থেকে দাওয়াতের সূচনা করবো দাওয়াতের সূচনা বোঝে না খালি কিঞ্চুরা জমচোরাকে তিনি আর আফগানিস্তান আর পাকিস্তান দিনে ওর ঘরের ভিতরে চলতেছে ওর খবর নাই ও বাপ করতে তোর খবর নাই ও দাদা করতে তোর খবর নাই ও যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিখে এসেছে ওই শিক্ষা প্রতিষ্ঠানটা শিল্পের উপরে ডুবে আছে ওটার খবর নাই ও আফগানিস্তান উদ্ধার করতে যায় ও ইরাক উদ্ধার করতে চায় ও ফিলিস্তিন উদ্ধার করতে যায় ওর ঘরে যে গাইনুল্লার এবাদত চলছে ও দেশটা যে গাইনুল্লার এবাদত দিয়ে ডুবে যাচ্ছে একেবারে এগুলোর খবর নাই ওখানে সরকারি দুর্নীতি খুঁজে বেড়ায় ওর নিজের ভিতরে দুর্নীতি ও খুঁজেই বেড়ায় না খুঁজেই পায় না আমাদেরকে খুব কষ্ট দেয় নিজের নিজের পরামর্শ করছেন কয়েকজন সাহাবি নিজেরা পরামর্শ করে বলছেন যে চলো যাই আল্লাহ রসুলের কাছে গিয়ে আশ্রা প্রার্থনা করি এই মুনাফিক আমাদেরকে খুব কষ্ট দিচ্ছে রসুলের কাছে গিয়ে আশ্রাক যার্থনা করি আশ্রয় চাই রসুলের কাছে গিয়ে আসলেন আল্লাহ রুসুলামের কাছে এসে বলছেন আল্লাহ দেখো খবরদার কাছে কেন রসুল নিজেই তো আরেকজনের কাছে আশ্রয় সে আপনাদের কি আশ্রয় দিবে না দেখো আমার কাছে আশ্রয় চাওয়া যায় না তবে কার কাছে আশ্রয় চাওয়া যায় বলছে আল্লাহর কাছেই আশ্রয় চাওয়া যায় তুমি আল্লাহর কাছেই আশ্রয় চাওয়া এই মুনাফিকের থেকে তোমরা নিষ্ক্রিয়া হেফাজত করেন সকলের উপরে থেকে থাকার তোফিক দান করেন আল্লাহ আমাদের অসুস্থদেরকে সুস্থ দান করেন যাদের রিজি কে সমস্যা আছে আল্লাহ তালা রিজি যে দূর করে দেন হালাল রুজি বক্ষণ করা তৌফিক দান করেন সকল প্রকার